আবু হুরাইরা রাজিলাহতালাহতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তান আদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই